মানবতা সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসুলিল্লা ও আল্লাহ আলহি ও আসহাবিহি ওমান ওয়ালা সময়তা দর্শক পিস টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখানে আছেন প্রিয় দর্শক আমরা আপনাদের কাছে এই আয়োজনে প্রতি পর্বে একজন বিজ্ঞ আলেমকে আপনাদের সামনে উপস্থিত করছি যাতে তার থেকে আমরা সকলেই উপকৃত হতে পারি তার অভিজ্ঞতা থেকে তার মতামত থেকে এবং তার পরামর্শগুলো থেকে আজকেও আমাদের সাথে উপস্থিত হয়েছেন জনাব মহতারাম মামুনুল হক মহাদ্দেস রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর এবং তিনি সম্পাদক মাসিক রহমানী পায়গাম আমরা তাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব আমরা আজকে আপনার সাথে ভিন্ন একটা প্রসঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ সেটি হচ্ছে পারিবারিক যে বিধি বিধানগুলো ইসলামে আছে আমরা একটু জানতে চাইব যে ইসলামে আসলে পরিবারের বা পারিবারিক যে একটা নিয়ম আছে বা একটা ম্যাথড আছে এর প্রয়োজন কতটুকু এবং সেটা আজও আমরা কতটুকু করতে পারছি বা পারছি না যে পরিবার এবং পরিবারের পিছনে যে আমাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি এটা তো কোরআনে পাকের ইয় থেকে স্পষ্ট যে কু আংসুম্মি কুমনা আল্লাহ কোরআন বলছে যে তুমি প্রথম নিজেকে এবং তারপরেই তুমি তোমার পরিবারকে আল্লাহর জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো কাজে এ থেকে নিজের পরিবারকে নিজের এবং পরিবারকে রক্ষা করা নিজের পরিবারকে গঠন করা এর যে কতটা গুরুত্ব এবং এটাকে অ্যাভয়েড করার যে সুযোগটা ইসলামের মধ্যে কতটা স্ট্রিক্টেড সেটা আমরা নবী করিম সাল্লাহ সাল্লামী হাদিসটা থেকেও আমরা বুঝতে পারি যে তিনজন সাহাবি আসলেন আয়সা সদিক জিয়াল্লাহ তাল কাছে এসে জিজ্ঞাসা করলেন যে আমরা যান আপনি আল্লাহ নবীর কিছু আমল সম্পর্কে আমাদেরকে বলেন তিনি বললেন তাদের ধারণা ছিল যে তারা বলবেন যে সারা রাত নামাজ পড়ে সালাত আদায় করে সব সময় রোজা রাখে এইরকম বিষয়ে তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসছিল কিন্তু হসুরুল্লাহ সাল আলিহাসমের সহধর্মিনী উমুল মমিনীন হাজর আয়সা সিদ্দিকার দিআল্লাহ আনহা যা বললেন তার অর্থ হল যে তিনি কিছু বেলা কিছু সময় ঘুমান আবার কিছু সময় সালাদ আদায় করেন তা হাজুদের নামাজ পড়েন দিনের বেলায় কখনও রোজা রাখেন কখনও তার পরিবারকে সময় দেন পারিবারিক জীবন জীবনযাপন করেন পরিবারের জন্য বিভিন্ন জিনিসপত্র কেনা কাটা করেন তাদেরকে সময় দেন পরিবার গঠনের পিছনে এতে তারা কিছুটা হতাশই হলো মনে হলো এবং হাদিসটা দীর্ঘ তারা কিছুটা হতাশা ব্যক্ত করলো এবং এমন ব্যক্ত করলো যে এটা তো নসুরুল্লাহ সাল আলসালাম উনি এতটা পরিবারের পিছনে সময় দেন কারণ ওনার তো অগ্রপশ্চাদের সমস্ত গুণা মাফ হয়ে গেছে একজনে বলল আমি ফউজল্লাইল আমি সারা সব সবসময় রাত্রিবেলা সালাদ আদায় করব। কেউ বলল আমি সবসময় রোজা রাখবো ফালা উফতুরা আবাদান এইভাবে সুর ব্যক্তির আল্লাহ কোনটা চান কোনটা পছন্দ করেন এবং সরিয়ে আল্লাহ কি বিধান দিয়েছেন সেটা আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো জানি এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভয় আমি করি এরপরে আমি পরিবার গঠন করেছি এবং পরিবার গঠন করি এবং যারা আমার এই আদর্শকে ভালোবাসবে তারাই আমার অনুসারী এবং যারা আমার এই আদর্শকে পরিহার করে চলবে তারা আমার অনুসারী না আমার সত্যিকার উন্মত তারা না এ থেকে আমরা বুঝতে পারি যে আসলে পরিবার এবং পারিবারিক জীবন এটাই হলো আসলে ইসলামী যে সমাজ ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ একটা পরিবার থেকে গঠিত হয় এখানে পিতা মাতা সন্তান সকলে মিলে একের প্রতি অন্যের যে দায়িত্ব এবং একের প্রতি অন্যের যে হকুক এগুলো যে ইসলাম প্রতিষ্ঠিত করেছে তার ভিতর থেকেই কিন্তু আসলে ইসলামী একটা সমাজ ব্যবস্থা এবং একটা ইসলামী পার্সন একজন ইসলামী ব্যক্তি হিসেবে একটা মানুষ গড়ে ওঠা এবং একটা ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে ওঠা দুদিকেই এই দুটি গঠিত হওয়ার পিছনে আসলে একটি পরিবারের অনেক বড় ভূমিকা বরং বলা যায় আসলে মুখ্য ভূমিকা এই পরিবার পালন করছে যে কুল্ল মৌরুদ্দিন ইউল উদ্দিতা ফানি আউ ইউনাসীর যে প্রতিটি মানুষ প্রতিটি আল্লাহর বান্দা পৃথিবীতে যখন তার আগমন করে জন্ম নেয় ভূমিষ্ঠ হয় এবং সবকিছু দিয়েই তাকে আল্লাহ দুনিয়াতে পাঠান কিন্তু তার পরিবার তাকে কখনো পরিবার ফা তার পিতা মাতা মানে তার পরিবার কখনো তাকে মাজুসি বানাচ্ছে কখনো তাকে মুশ্রিক বানাচ্ছে কখনো তাকে কিন্তু যদি পরিবারটা সুন্দর থাকে পাক বলছে হম যে আমি তাদের সন্তানদেরকে তাদের সাথে আমি উচ্চ মর্যাদা দিয়ে দিব বৃহস্পের মধ্যে জান্নাদের মধ্যে কাজী এই এতগুলো এই থেকেই আমরা বুঝতে পারি যে আসলে পরিবার ব্যবস্থা ছাড়া ইসলামী সমাজ ব্যবস্থা এবং ইসলামের টোটাল ব্যবস্থাটাই এটা অসম্পূর্ণ। আচ্ছা তাহলে যখন দেখতে পাচ্ছি এবং বিশেষ করে অমুসলিম সমাজ এটা প্রকট যেহেতু সেখানে আমরা ধর্মীয় কারণে যেই বিধিনিষেধগুলো দেখি সেটা কিন্তু শিথিল হয়ে পড়েছে মানে বিবাহের বাইরে মানুষের জীবনযাপন অবাধ জীবন যাপন দি বা ধর্মীয় বন্ধন থেকে আলগা হয়ে থাকার কারণে পরিবারগুলো কিন্তু এখন আর মানে অমুসলিম সমাজের কথা আমি বলছি সেখানে পরিবারগুলো কিন্তু খুব দ্রুত ভেঙে পড়ছে আর মুসলিম সমাজ কিন্তু এর ধাক্কাটা এসেছে মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে বিরাট হুমকি তো এই হুমকির কিভাবে মোকাবেলা করা যেতে পারে এবং আজকের প্রেক্ষাপটে পারিবারিক শিক্ষা দেয়ার যে প্রয়োজনীয়তা সেটা কতটুকু সেটা কি আপনি কি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে ভালো করে শেয়ার করবেন আসলে পরিবার ব্যবস্থাপনার যে গুরুত্বটা এটা যারা পরিবার স্টেম বা পরিবার পদ্ধতিকে অ্যাভয়েড করে পরিবারহীন যাপন যারা করছে তাদের এবং তাদের যে সন্তান সন্তান সন্ততি যারা পৃথিবীতে আসছে তাদের জীবনের যে হতাশাগ্রস্ততা এবং তাদের জীবনের যে একটি পরিণাম তারা শেষ জীবনে কি অবস্থায় তাদের শেষ জীবনটা অতিক্রান্ত হচ্ছে এবং তাদের সন্তানরা কতটা হতাশাগ্রস্ত হচ্ছে কি পরিমাণ তারা মাদকাসক্ত হচ্ছে এবং তারা কি পরিমাণ সুইসাইড করছে এই বিষয়গুলোকে যদি আমরা আসলে সত্যিকার অর্থে সমাজ থেকে বাস্তবচিত্রটাকে তুলে এনে মানুষের সামনে যদি আমরা তুলে ধরতে পারি তাহলে আমার ধারণা যে বহু মানুষ আসলে যারা পরিবার এই বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করতে চাইছে একটু শান্তি বা একটু স্বাধীনতার নামে আত্মপ্রবঞ্চনার একটু নেশায় তারা বুঝবে যে আসলে এই জীবনে একটা অভিশপ্ত জীবন ছাড়া কিছুই না দ্বিতীয় বিষয় হল সেই সাথে পরিবারের যে আসলে দায়িত্ব পরিবারের দায়িত্বগুলোকে যদি আমরা সুন্দরভাবে পালন করতে পারি আমরা পরিবার গঠন করছি কিন্তু ঠিক আমরা আমাদের সন্তান সন্ততিদের প্রতি সেভাবে দায়িত্ব পালন করছি না যেটা ইসলাম আমাকে দিয়েছে স্বামী তার স্ত্রীর প্রতি স্ত্রী প্রতি ইসলাম প্রদত্ত যে হকুক এবং যে অধিকারগুলো আছে যেভাবে আসলে সুন্দরভাবে সম্পর্ক রক্ষা করার তাকিদ করা হয়েছে এই বিষয়গুলিকে যদি আসলে সম্পূর্ণ ইসলামকে অনুসরণ করা হয় তাহলে একটা পরিবার এটা একটা শান্তির স্বর্গ হতে পারে একটা মানুষের যে আসলে মৌলিক ফিতৃ যে চাহিদাগুলো সে তার পিতা মাতার স্নেহ মমতা চায় একটা সন্তান পৃথিবীর এর কোন অল্টারনেটিভ নেই একটা মায়ের যে স্নেহ মমতা তার যে ভালোবাসা এর অল্টারনেটিভ দুনিয়ার কারো কাছে নেই একজন বাবার যে ভালোবাসা বাবার যে গার্জিয়ানশিপ এর কিন্তু অল্টারনেটিভ দুনিয়া কেউ দিতে পারবে না এবং একজন মায়ের জন্য তার সন্তানের যে ভালোবাসা সন্তানের কাছ থেকে একটা শিশুর কাছ থেকে একটা মা একজন মা যখন একটা শিশুর কাছ থেকে একটা হাসি পায় এই যে মায়ের যে প্রাপ্তি জীবনে এর তো কোনো বিকল্প আর কিছু নেই এই যে একটা শান্তি এবং এই যে একটা পরিবার জীবনের মধ্যে প্রত্যেকের জন্যে যে ইসলাম বা আসলে মূলত আল্লাপাক রব্বুল আলমিনের সর্বযুগে সকল আসমানি ধর্মের মধ্যেই সকল ধর্মীয় এই শিক্ষার মধ্যেই পরিবার এবং পারিবারিক জীবনের গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা এটা সর্বকালীন সমস্ত যুগে সমস্ত করেছেন তার মধ্যে কাজে এটাকে আমরা বলতে পারি পৃথিবীর মানব সভ্যতার একটি অপরিহার্যসংঘর এটাকে যদি ভায়োলেট করা হয় তাহলে গোটা বিশ্ব সভ্যতা মানব সভ্যতা অনিবার্যভাবে ধসে পড়বে হুমকির সম্মুখীন হবে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আজকাল বিবাহ বন্ধনের বাইরেই যখন মানুষের রিলেশানটা তৈরি হয়ে যায় তখন পরিবার বাধাগ্রস্ত হয় এবং অনেক সমাজে তো বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে যে সন্তানরা জন্ম নেয় তারাও স্বীকৃত এই সম্পর্কটাও স্বীকৃত হয়ে পড়েছে বিভিন্ন দেশে মুসলিম সমাজে এটা স্বীকৃত হয়নি তবে ব্যাধিটা দেখা দিয়েছে কিন্তু এর বাইরেও আমরা লক্ষ্য করছি আরও চ্যালেঞ্জ আছে এর মধ্যে হচ্ছে যেমন আজকের এই বৈষয়িক উন্নতির যুগে বাবা মা দুজনেই চাকরি করেন এবং অনেকে হয়তো বিত্ত বৈভবের পেছনে ছোটেন আবার অনেকে ভাবেন যে না এখন তো সব কিছু এক্সপেন্সিভ দামি শহরে যদি থাকতে হয় তাহলে সংসার মেনটেন করা একজনের ইনকামে কঠিন তখন স্বামী স্ত্রী দুজনেই ইনকামের পেছনে ছোটেন ফলে একটা সন্তান একটা হোক দুটো হোক তিনটা হোক যদি ঘর আরও বড় হয় সংসার বড় হয় তাহলে তো সমস্যা আরও বেশি আর যেটাকে আরবিতে বলা হয় মহাবিপদ যে এই ছেলেমেয়েরা স্নেহ বঞ্চিত হয় তারা মা বাবার তার বিয়াত পায় না তখন তাদের সামনে যে দুষ্ট সঙ্গীদের সাথে আড্ডা হওয়া হওয়ার যে বিরাট চ্যালেঞ্জ সেটা একটা বিষয় বিষয় আরেকটা হচ্ছে ধরলাম মা গৃহিণী হিসাবে ঠিক আছেন একজনের ইনকামে চলছে কিন্তু সেক্ষেত্রে আরেকটা চ্যালেঞ্জ আমরা দেখছি যে আমাদের এই মুসলিম ফ্যামিলিগুলো তারা বৈষয়িক পড়াশোনার দিকে শুধু ছুটছেন তো এই যে ছেলেমেয়েদেরকে স্কুলে পড়াচ্ছেন বা ইংলিশ স্কুলে পড়াচ্ছেন বা ওয়েস্টার্ন স্কুলে পড়াচ্ছেন তাতে তারা দিনের কিছু শিখছে না ফলে তাদের যে একটা সামনে জীবন সেই জীবনে কিন্তু আপনি ইসলামিক যে টিকেটসগুলো আদাব আখলাক সেটা কিন্তু আপনি পাবেন না এটা একটা বিষয় তাহলে তারা এই গ্যাপটা কীভাবে পূরণ করতে পারে প্লাস মা বাবার এই যে চাকরির বিষয়টা যেটা সামনে চলে এসছে অনেক ফ্যামিলির মধ্যে তাদের চাকরি কারণে ছেলেমেয়েরা তার বিয়াদ বঞ্চিত হয় সেই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা अपनी कि जानते चानवसा के सर्वोच्च मुनाफा दी पर कुरान मूल्यवान तथ्य बने जरा आल्लर रास्ते सम्पद व्यय तदाहरण शस्ट न्याय जेटी बृद्धि पाए सत शीशे प्रत्येक शीशे आशोटी दाना तला जाके इच्छा बृद्धि कर दें रास्ता मानवतार মানুষ তো আদম সন্তানুসেনের छोट बड़ पकल्याण देख पेणति परवर्ती अनुष्ठान पिस দর্শক বিরতির পর আমরা আবার আমাদের আয়োজনে আসলাম আমরা দুটো প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে যে মা বাবারা চাকরি করে তাদের ফ্যামিলির এই মানে কী করণীয় তাদেরকে কিভাবে আমরা নাসিয়াত করতে পারি দ্বিতীয় হচ্ছে যে মা বাবারা মা ঠিক আছে ঘরেই থাকেন গৃহিণী বাট তাদের সন্তানরা জেনারেল স্কুলে যায় যেখানে তারা আসলে দিন ধর্ম কিছুই শেখে না বরং অনইসলামিক ইসলামিক সভ্যতা তাদের কাছে গালিব হয়ে যায় তারা কিভাবে যে সাধারণ মধ্য আয়ের যারা মানুষ তাদের জন্য একজনের আয় বাসা ভাড়া দিয়ে থাকাই কঠিন যদি নিজস্ব বাসা না থাকে সেক্ষেত্রে অন্যান্য সাংসারিক খরচ সন্তানদেরকে মানুষ করার পিছনে আর আদার্স যে সকল ব্যয়গুলো রয়েছে সেগুলোকে তাদের মেনটেন করা আসলেই একটা রীতিমতো তাদেরকে বড় যেতে হয় তবে এটা তো অবশ্যই কাজে আমি আয় করছি আমাকে আয় করতে হবে কিন্তু বাট আমি কেন করবো আয় আমার সন্তান যদি মানুষ না হলো তাহলে সেক্ষেত্রে আমার জীবনই তো ব্যর্থ আমি যদি আমার সন্তানকে মানুষ করতে না পারলাম আমার জীবনের কি সার্থকতা থাকলো না তাহলে আপনার পরামর্শ কি এরকম আমরা ধরে নেব যে তারা একজন মানে তাদের জীবনযাত্রার মান একটু নিচে হলেও একটু নিচে হলেও তারা হয়তো চাকরি উভয়ের করতে হবে যদি উভয়ের মহিলাদের চাকরির যদি ইসলামী পরিবেশ না থাকে তখন সেটা তো ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাকে এটা বলতেই হবে যে সেখানে আগে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তার মিনিমাম যে বিধান রক্ষা করার মতো তার চাকরির ক্ষেত্রেও আমার আপনি যে কথাটা বললেন এটা খুবই ইম্পর্টেন্ট যে ইসলামী পরিবেশ তথা তিনি হিজাব মেনটেন করা এবং তার নিজের ইজ্জত রক্ষা করার মত পরিবেশ যদি না থাকে তাহলে বা ওয়াইন যারা বিক্রি করে তাদের প্রতিষ্ঠানগুলোতে তাহলে এগুলো কিন্তু আমাদের বন্ধুদের মনে রাখতে আমি ডিসকাস করছি আসলে যাতে আমাদের দর্শকরা এগুলো খেয়াল করেন আরেকটা বিষয় হচ্ছে যে এরপরে আসে সন্তানদের বিষয়টা কিন্তু সেটাকে আপনি বলছেন ফার্স্ট প্রায়রিটি দেওয়া উচিত আমার তো মনে হয় মানে জীবনযাত্রার মান উন্নয়ন তাহলে মোটামুটি আমার মনে হয় আমার দর্শকরাও আমাদের মেসেজটা পেয়ে গেছেন আমরাও মোটামুটি একটা সিদ্ধান্ত এসেছি যে সন্তানকে সন্তানের তার বিয়াদিটি দিতে হবে এটা মুসলিম পরিবার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে সমস্ত মা ব্যবস্থা করছেন না থাকেন তাহলে বর্তমান সবাই মাদ্রাসায় পড়াবে সেটা আমরা বলবো না সেটা বলার কোনো বাস্তবতাও নেই আমাদের মুসলিম সমাজে মুসলিম সন্তানরা তারা আধুনিক শিক্ষা জেনারেল শিক্ষা অনেক হায়ার এডুকেটেড হবে এটা আমাদের সমাজের জন্যে মুসলিম সমাজের জন্যই প্রয়োজন তবে সব কিছুর আগে তারা তো আগে মুসলিম হবে এটা তো আগে নিশ্চিত করতে হবে অফকোর্স কাজেই আমাদের সন্তানরা যখন কোন ইংলিশ মিডিয়ামে আমরা দেই স্কুলগুলোতে পড়াই সেখানে আলহামদুলিল্লাহ এখন আমাদের সমাজে সর্বোচ্চ মানের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর সাথে সেই একই মান মেনটেন করে এমন প্রতিষ্ঠান গড়ে উঠেছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ইংলিশ মিডিয়াম সহ অন্যান্য জাগতিক শিক্ষা সর্বোচ্চ মান রক্ষা করা পাশাপাশি ইসলামিক তারা দিচ্ছে একটি হলো প্রথম এই যদিও দ্বিতীয় আর একটি বিকল্প হতে পারে যে তাদেরকে যেহেতু আমরা বাধ্য হয়ে বা কোনো ক্ষেত্রে পরিবেশের কারণে আমরা সেই ধরনের প্রতিষ্ঠানগুলোতে দিতে বাধ্য হচ্ছি সেক্ষেত্রে তাদের জন্য ঘরের মধ্যে ঘরের মধ্যে তাদের জন্য পর্যাপ্ত ধর্মীয় শিক্ষার ইসলামের বেসিক শিক্ষাগুলো তাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে হবে সেটা নিজেরা যদি প্যারেন্টস যারা আছেন পিতা মাতা তাদের মধ্যে যদি ইসলামী শিক্ষা থেকে থাকে তাহলে তারা যদি ক্ষেত্রে সন্তানদেরকে সময় দেন সবচেয়ে বেটার আর যদি সেটা তারা না পারেন তাহলে অল্টারনেটিভ তারা এখানে ইসলামী এডুকেশনের সাথে যারা সম্পৃক্ত তাদের কারো কাছ থেকে হেল্প নিয়ে সহযোগিতা নিয়ে অথবা এমন কোনো প্রতিষ্ঠান যদি থাকে ইদানিং এমন কিছু প্রতিষ্ঠান করে উঠেছে বা উঠছে এবং আমরা পরামর্শ দিচ্ছি মানুষকে সমাজে যে এমন কিছু যারা ছুটির দিনগুলোতে ইসলামী প্রতিষ্ঠান যদি নাও থেকে থাকে এলাকার অভিভাবকরাও যদি ওনারা যদি সকলকে বলেন এলাকার যারা ইসলামিক স্কলার গেছেন আপনি এমন একটা প্রতিষ্ঠান করেন তাহলে কিন্তু তারা উদ্বুদ্ধ হবে এত যখন ছাত্র আছে এত গার্জিয়ানরা যখন বলছে যদি আসলে আমাদের ফ্যামিলির এই যে ফ্যামিলি যারা হয়তো মোটামুটি ইসলামিক পন্থায় অগ্রসর হচ্ছে বাট ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা দিতে পারছে না তাদের জন্য যে কয়েকটা অপশন আপনি বললেন আমার মনে হয় এটা হতে এবং আমাদের পরবর্তী প্রজন্মটা যে আসলে আমাদের থেকে অনেক বেশি ইসলামের দিক থেকে অনেক পিছিয়ে পড়ছে এটা কিন্তু ধস নামার একটা পূর্ব আলামত সেটা হল আমাদের পূর্বপুরুষরা ইসলামের যেই একটা মান তারা ছিলেন তাদের মোরালিটি তাদের নৈতিকতা আখলা তাদের চরিত্র সভ্যতা ইসলামী কালচার তাদের মধ্যে যতটা লালিত হতো একটা প্রজন্মের ব্যবধানে সেটা কিন্তু অনেক দূর এখন কিন্তু অবনতির পথে আমাদেরকে এখন ঘুরে দাঁড়াতেই হবে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের আগামী দিন এটা থাকবে না আচ্ছা আমি আরেকটা সাথে শেয়ার করব। সেটি হচ্ছে পারিবারিক তনিক কিছু আমরা আলাপ করলাম হ্যাঁ কিন্তু একটা পরিবারের মধ্যেই কিন্তু অনেকগুলো উপাদান আছে যে উপাদানগুলো আমাদের নিজেদের সংসারকে নষ্ট করছে আমাদের সন্তানকে নষ্ট করছে স্বামীকে নষ্ট করছে স্ত্রীকে নষ্ট করছে সে মধ্যে মধ্যে আকাশ সংস্কৃতি দেশ টেলিভিশন টেলিভিশনের মাধ্যমে আজকে আমাদের দর্শক আমাদেরকে দেখছেন কোনো সন্দেহ নেই কিন্তু টেলিভিশনের এই যে ভালো ব্যবহারটা সেটা কয়টা চ্যানেলের মাধ্যমে হচ্ছে অথবা চ্যানেলের কয়েকটা অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় অধিকাংশ চ্যানেলগুলো যদি চিঠি ফোঁটায় কিছু ইসলামিক প্রোগ্রাম প্রচার করেও সেগুলো কিন্তু অন্যায় অশ্লতামূলক অত্যন্ত খারাপ অনুষ্ঠান বেশি প্রচার করে যেগুলো দেখে আমাদের পরিবারগুলো এখন ধ্বংস হয়ে যাচ্ছে পরক্রিয়াতে লিপ্ত হচ্ছে স্বামী অথবা স্ত্রী অথবা দুজনেই এগুলো কিন্তু একদম ওপেন সিক্রেট এখন তাছাড়া আমরা পারিবারিকভাবে দেখছি যে যে পরিবারে দিনদার লোকের আসে না সেই পরিবারে কিন্তু দিনের সাথে রিলেশন হয় না উল্টা আসে কারা মানে যেমন ধরেন যারা একটু নাচ গান করে অথবা যে পরিবারের লোকেরা দিনে অনুষ্ঠানে যায় না তারা যায় যেখানে কনসার্ট হয় যেখানে নাটক হয় যেখানে যাত্রা হয় যেখানে গান হয় যেখানে নাটক হয় ইত্যাদি মানে এইসব কিছুতে যাওয়াটা মানে আমার মনে হয় এই বিষয়গুলো একটা পরিবারের মধ্যে একটা সাধারণ মুসলিম পরিবারে বড়ো ধরনের চ্যালেঞ্জ এবং পরিবারকে ধ্বংসের বড়ো ধরনের ক্রিয়ানো যার ফলশ্রুতিতে আপনি জানেন আমরা বিভিন্ন লোকাল নিউজ আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা বলেছিম হোম কিভাবে হতে পারে একটা আইডিয়াল মুসলিম ফ্যামিলির জন্য কি কি উপাদান থাকাটা প্রয়োজন আপনি যদি শেয়ার করতে তাহলে আমাদের দর্শকরা কিন্তু হতো একটি আদর্শ মুসলিম পরিবার হওয়ার জন্য আসলে তো সর্বপ্রথম যিনি পরিবারের যে পরিবারের ফ্যামিলি একজন পুরুষ তার একটা পরিবারের পিছনে তার চিন্তা চিন্তাভাবনা থাকা উচিত এবং দেন পরিবারের ভিতর আসলে যিনি পরিচালনা করেন পুরুষকে আল্লাপাক রবাহ আলমিন পরিবারের কর্ত কর্তা হিসেবে নির্ধারণ করেছেন কিন্তু সেও তো পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহ পাক আলমিনের নিকটে তারও একটা তার ভবিষ্যৎ সন্তানদেরকে নিয়ে ভাবনা থাকা উচিত আমার কাছে যেটা মনে হয় কি সবচেয়ে বড় একটা বিপর্যয়ের কারণ হলো এই যে বাবা মায়েরা তারা তাদের জীবনের ভোগ বিলাসিতাকে এমন এতটাই চিন্তা করেন নিজেদের জীবনের ভোগ বিলাসিতা নিজেদের চয়েজ নিজেদের পছন্দগুলোকে তখন তাদের সন্তানদের কথা মনে মনেই থাকে না তারা যখন অনুষ্ঠান দেখছেন নিজের প্রবৃত্তির যে চাহিদাটা পূরণ হচ্ছে যে বিষয়ে আমরা আপনার সাথে আরো শেয়ার করব যদি আল্লাহ ভবিষ্যতে আমাদের তৌফিক দান করেন আজকে আপনি কষ্ট করে এসেছেন এখানে এবং আপনার অনেকগুলো বিষয় আপনি শেয়ার করেছেন অনেক সুন্দর পরামর্শ আমরা এখানে পেয়েছি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা আজও জনাবুল হক সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এবং এর মধ্যে অবশ্যই বুদ্ধিমানদের জন্য অনেক পরামর্শ রয়েছে আল্লাহ আমাদের আপনাদের সবাইকে সেই পরামর্শ গ্রহণ করে আমাদের পরিবারগুলোকে বাঁচানোর তফিক যেন আমরা আল্লাহর কাছ থেকে পাই এবং আমরা যেন আমাদের ইসলামিকলিট আপ করতে পারি এবং আল্লাহর কাছে সে দোয়া কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি হাজার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 पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल टी समाज जटिलता कमाते मुस्लिम समाज के रूपान्तरित कर डर मंजूर इलाहर सकल आईन कानून विधान मानुषर कल्याण प्रणयन के जयलाभ करते जीवन बहु समस्त मसाय सम्प्रचार सकाल साढ़े छंग